জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাজিয়াল্লাহ আল্লাহ নুয় বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছি তালাত কায়েম করার জাকাত প্রদান করার এবং সমস্ত মুসলিমের মঙ্গল কামনা করার